سورة الفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك مهامه منتو شهد تطار الذي نزل الفرقان جنيئ ممانشار برونتوتي ناجل قرسل على عبده الشيو بششت باندار اپور ليكون للعالمين نذيرا যেন তিনি সমগ্র পৃথিবীবাসীদের তিনি এমন সত্তা যার জন্য আসমান এবং পৃথিবীর বাদশাহী রয়েছে ওয়ালাম ইয়াতি এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি ওয়ালাম ইয়াকুল্লাহ শারি কমফিল মুলকি। আর না তার রাজত্ব আর ওই মুশ্রিকরা আল্লাহকে ছেড়ে এমন বহু স্থিরকৃত করছে যারা কোনো কিছুই সৃষ্টি করেনিম ইউখলাকুন। বরং তারা নিজেরাই সৃষ্ট না তারা নিজেদের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে ওয়ালা আর না উপকারের মাউতান আর কারো মৃত্যুর উপরও তাদের অধিকার নেই ওয়ালা হায়াতান এবং কারো জীবনদানের উপর না ওয়ালা ন এবং কাউকে পুনর্বার জীবিত করার না এবং অন্যান্যরা এ ব্যাপারে তাকে সাহায্য করেছে সুতরাং এরা বড়ই অনাচার ও মিথ্যায় জড়িত হয়েছে আর এরা বলে থাকে যে অতঃপর এটাই তার সমক্ষে পঠিত হয়ে থাকে সকাল ও সন্ধায় উল আপনি বলে দিন যে আং এটা তো তিনি নাজিল করেছেন তারা বলে কি হল যে ইয়া সে খাদ্য খায়াম আস এবং বাজারে চলাফেরা করে এই ব্যক্তির নিকট ফেরস্তা কেন পাঠানো হয়নি তার সঙ্গে তারা তার জন্য কোন বাগান মিনহা যা হতে সে খেতনা আর এ জালিমরা এরূপ বলে থাকে যে ইংনা তোমরা একজন সুতরাং তারা আর পথ পেতে পারে না তেবা দি সেই সত্তাবতী মহান ইং তিনি ইচ্ছা করলে আপনাকে তদাপেক্ষা উৎকৃষ্ট বস্তু দিবেন বরং এরা কিয়ামতকে মিথ্যা মনে করছে আর আমি নির্ধারিত করে রেখেছি লিমাং কাজ দাবা আতি এরূপ লোকদের জন্য যারা কিয়ামতকে মিথ্যা বলে মনে করে জ্বলন্ত যখন দোজক তাদেরকে দেখবে দূর হতে সামিউ তখন তারা শুনতে পাবে তা তর্জন গর্জন আর যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা তথায় কেবল মৃত্যুকেই ডাকবে তোমরা একটি মৃত্যুকে ডেকে আজকে বরং বহু মৃত্যুকে ডাকো তাদের জন্য প্রতিদান এবং তাদের প্রত্যাবর্তন স্থল লাহুম ফিহা আর তথায় তারা যা কিছু চাবে সবই পাবে দিনা অনন্তকাল তারা সেখানে থাকবে একত্রিত করবেন আর আল্লাহ ভিন্ন তারা যাদের পূজা করতো তাদেরকেও তৎপর বলবেন আং তুম আদমাদি হা এই আমার আমাদের কি সাধ্য ছিল যে আমরা আপনাকে ভিন্ন অন্য কোন কার্য নির্বাহ পরিগ্রহণ করিম বরং আপনি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদের তোমাদের এই উপাস্যগন তোমাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে দিল বিমা তা তোমরা যা বলছিলে সে সম্বন্ধে নিজেদের উপর এবং তাদেরকে গুরুতর শাস্তি আশ্বাদান করাবো আর আমি আপনার পূর্বে যত পয় গম্বর প্রেরণ করেছি তারা সকলেই খাদ্য আর আমি তোমাদের অপরের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছি আতাস বিরুন তোমরা কি ধৈর্য ধারণ করবে আর আপনার প্রতিপালক খুব প্রত্যক্ষ করছেন প্রতিপালক দেখি না কেন এরা মনে মনে নিজেদের খুব বড় বলে মনে করছে এবং সীমা হতে দূরে বহু দূরে চলে গেছে এবং তারা বলবে পানাহা আমালিন আর আমি তাদের ওই সকল কাজের প্রতি দৃষ্টিপাত করবো যা তারা করেছিল তখন সেগুলোকে রূপ করে দিব হাবাং যেমন আবাসস্থল খুব উত্তম হবে আবাসস্থল খুব উত্তম হবে ও আহসানো মাকিলা এবং আসমান এবং অবতীর্ণ করা হবে আলমুল হাকু সেদিন সত্যিকারের কর্তৃত্ব লীর রহমানি হবে पक्ष बड़ी कठिन दिन रसुलर सर्मे पथ अवलम्बन कर लाइतानी उत्तम हतिल যদি আমি উমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতামি সে আমাকে উপদেশ হতে প্রতারিত করেছে আর সয়তান্ত মানুষের জন্য মহা প্রতারক রাসুল বলবেন হে আমার প্রতিপালক ইন্মি আমার সম্প্রদায় এই কুরআনকে রূপে পরিত্যক্ত করে রেখেছিল এবং আপনার প্রতিপালক যথেষ্ট হাওয়ান ও সাহায্যকারী রূপে আর কাফেররা এরূপ বলে যে এবং আমি তাকে ক্রমিক্রম ক্রমে অবতীর্ণ করেছি তারা যত বিস্ময়কর প্রশ্নই আপনার নিগট উপস্থাপিত করুক না কেন निकृष्टर এবং আমি তার সাথে করেছিলাম আহ তার ভাই হারুন কে সাহায্যকারী অতঃপর আমি নির্দেশ দিলাম ইদহাবা ইলাল কওমি। তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও আর নুহের সম্প্রদায়কেও ধ্বংস করেছি যখন তারা নবীদের প্রতি অসত্য আরোপ করলো আহম তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং আমি তাদেরকে মানব জন্য একটি নিদর্শন অনাচারীদের জন্য আদাবান যন্ত্রণাদায়ক শাস্তি আর আমি ধ্বংস করেছি এবং আমি প্রত্যেকের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেছি এবং আমি সকলকে সম্পূর্ণ ভাবে করে দিয়েছি বৃষ্টি বর্ষণ করা হয়েছিল আফালাম ইয়া রাহা তবে কি তারা তা দেখছে না বরং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকেই সম্ভব বলে মনে না। इन्का फेलेना तर আর যে ব্যক্তি নিজের প্রবৃতিকে সিও উপাস্য করে রেখেছে অতএবা আপনি কি তার তত্ত্বাবধান করতে পারেন মনে উপলব্ধি করে এরা তো নিচক চতুষ্পদুল্যাল হোম আবল সাবিলা বরং এরা তাদের চেয়েও অধিক বিপদগামী আপনি কি আপনার প্রতিপালকের ক্ষুদ্রতের প্রতি লক্ষ্য করেনি যে ইচ্ছা করতেনা তবে তাকে একই অবস্থায় স্থির রাখতে পারতেন থমাস অনন্তর আমি সূর্যকে নির্ধারিত করেছি আলাইহি দালিলা তার উপর নিদর্শন যিনি তোমাদের জন্য করেছেন আল্লাহ লিবাসান রাত্রি কে আবরণ সরূপ অন এবং নিদ্রা কে বিশ্রামের উপকরণ এবং দিবস কে বানিয়েছেন নুসুর জীবিত হওয়ার সময় हम बिस्टर पूर्वी आकाशते बर्षण करी मांग तहुरा विशुद्ध पानी विशुद्धकारी पानी যেন তা দ্বারা মৃত শুষ্ক সংযাহ আর পিপাসা নিবরণ করি মিম্মা খোনা মিম্মা খলাক আমার চিষ্টিজগতের আনা আহমান বহু চতুষ্প জন্তুর ও আনা সিয়া ও অসংখ্য মানুষের আর যদি আমি ইচ্ছা করতাম সতর্ককারী পয়গম্বর দুটি সাগরকে কে করেছেন। হাদা হাদবন যাদের একটি তো মিষ্টি ফুরাতন শান্তিদায়ক আর অপরটি লবণাক্ত উজাজ ঈমা এবং তাদের মধ্যস্থলে সৃষ্টি করেছেন বারজা খন একটি পর্দা এবং শক্তিশালী যিনি পানি হতে মানুষকে সৃষ্টি করেছেন ফাজা আলাহ অনন্তর তাকে করেছেন নাসাবান বংশগত সম্পর্কীয়হরন এবং বৈবাহিক সম্পর্কীয় আর আপনার প্রতিপালক বড় ওয়া ইয়া'বুদূনা মিন দূনিল্লাহি আর এরা আল্লাহকে ছেড়ে ওই সমস্ত পদার্থের উপাসনা করে মা লা ইয়াংফাউহুম যা তাদের কোনো উপকারও করতে পারে না ওয়া লা ইয়াদুররুহুম এবং তাদের কোনো অপকারও করতে পারে না ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি জাহীরা আর কাফিররা তো হচ্ছে নিজ প্রতিপালকের বিরোধী ওয়া মা আরসালনাকা ইল্লা রামি আপনাকে শুধু এজন্য পাঠিয়েছে যে মুবাশশিরান সুসংবাদ শোনান ওয়া নাদিরান এবং ভয় প্রদর্শন করেন মা আজরিন আমি সে তার প্রতিপালক পর্যন্ত পৌঁছবার পথ অবলম্বন করে নেয় সেই চিরঞ্জীব সত্তার প্রতি লা যার মৃত্যু নেই ও সাবিহ বিহামদিহি এবং তার তাসপি পাঠ ও প্রশংসা রত থাকুন ও কাফা বিহি বি হুনু বিহি এবং তিনি নিজ বান্দাগণের পাপ সম্বন্ধে যথেষ্ট অবহিত আছেন আল্লা খলাক তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন আসমানকে এবং এত দুছু আছে তায়ে হলেন আল আল আরসের উপর আর রহমানু তিনি অতিশয় দয়ালু ফাস আল বিহি খবের অতএব তার মহিমা সম্বন্ধে কোন অভিজ্ঞ ব্যক্তির নিকট জিজ্ঞাসা করা উচিত و اذا قيل لهم اركعوا فليجثوا اسجدوا لذلك الرحمن اس باحمان رحمان کے سجدہ کرو قالوا فما الرحمن و الرحمن کی جینس نسجدو ہمরা কি তাকেই সেজদা করব انا نسجدو আমরা কি তিনি আসমানে সৃষ্টি করেছেন বড় আলাফি করেছেন সির একটি প্রদীপ সূর্য ও কোমরম মনির এবং আলোকময় চন্দ্র বহু আল্লাদি আর তিনি এমন সত্তা যা আল্লাহ নেহারা যিনি রাত্রি এবং দিবসকে বানিয়েছেন শিলফাতান একে অন্যের পশ্চাতে গমনাগমনকারী বিনীত ভাবে আর যখন জাহের লোকেরা তাদের সাথে কথা বলে সালামান তখন তারা শান্তি বজায় রেখে কথা বলে আর যারা হে আমাদের রব ই আমাদের থেকে দূরে রাখুন আদা বা জাহান্ন আজাব ইন না আদাবাহা কেননা তার আজাব হচ্ছে কানা গরম একেবারে সর্বনাশকারী নিশ্চয় এবং এবং তাদের ব্যয় করা তার মধ্যস্থ মাঝামাঝি পান্ত হয়ে থাকে আর যারা উপাসনা করে না আল্লাহর সাথে ইলা অন্য কোনো মাহবুদের ওয়ালাইয়া এবং তাকে হত্যা করে না আর নাফসাল আল্লাহ তালা যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন ইল হাকটি শরীয় সম্মত কারণ ব্যতীত ওয়ালাইয়াস নুনা এবং তারা ব্যবিচার করে না আর যে ব্যক্তি এরূপ কাজ করবে ইয়াল কাসাহা তবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং নেই বাদ দিলেন তবে আল্লাহ দান করবেন সাই আসান পাপ সমূহের পরিবর্তে পুণ্য প্রতি বিশেষভাবে প্রত্যাবর্তন করেছে এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর যদি বেহুদা কাজ কথার সংস্রভে গিয়ে পড়ে তবে ভদ্র ভাবে এড়িয়ে যায় আর তারা এমন যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা এর উপর পতিত হয় না সোমা না বধির ও অন্ধভাবে আর তারা এমন যে তারা দোয়া করতে থাকে রব্বানা হে আমাদের প্রতিপালক আর আমাদেরকে মুমাম বানিয়ে দিনা এ সমস্ত লোক প্রাপ্ত হবে আল গুর ফাতমা সবারও তাদের দৃঢ় থাকার কারণে আর বাস করতে থাকবে হাসনাতর তা কেমন উত্তম ঠিকানা ও বাসস্থান বা ও বিকুম রব্বি আমার প্রতিপালক তোমাদের একটু পরোয়া করবেন না লাউলা দোয়া উকুম যদি তোমরা ইবাদত না করো তা কত কাজন তোমরা তো আল্লাহর আদেশ সমূহকে মিথ্যা মনে করছো কোন সুতরাং অচিরেই এটা মহাবিপদ হবে